সেই সালে আঠেরো বছর বয়সে উনি দীক্ষা গ্রহণ করেছিল করেন महाराज जदिव हिंदी इंगलिस समस्त भाषा उन्नीस तो परवर्तीनबई साले उन्नी सन्यास गेंते कृष्ण भवान गाणी प्रचार कर এছাড়া মহারাজের অনেক গ্রন্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের সাজানো আছে রামায়ণ আছে ব্রহ্মচারী কৃষ্ণ ভাবনা অনুশীলনের তারপর শ্রীচৈতির ব্যস্ত থাকে তো আমরা আজকে ওনার কাছ থেকে ওনার শিম থেকে হরি কথা শ্রমণ করে আমাদের জীবনকে সুখময় আনন্দময় করবো আশা করছি আপনাদের আনন্দ পাবেন তো এখন আমরা মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি তো আমি থিম বা হারি বলাম কিন্তু আসলে নাম উপদেশ গুরুর শিষ্যদের নাকি হারি কথা অন আদেশ পাইছি হারি কথা বলা যাতে আপনারা সকলে আনন্দ পাবেন কিন্তু আমি আমার গুরু থেকে শুনেছি যে সব কিছু যা আমরা খরি আমরা খরি যাতেই কৃষ্ণের আনন্দ হবে আমরা যদি কৃষ্ণ সেবা করি তাহলে অবশ্যই আমরা ও আনন্দ পাবো কিন্তু আমাদের উদ্দেশ যদি থাকে যে আমাদের আনন্দ হবে তো সেইটা ভক্তি নাই তো তো সময় মানে করা উচিত যে সবকিছু যা আমরা করি সেটা কৃষ্ণের আনন্দের জন্য হওয়ার উচিত আমরা যদি ভক্তি করি যাতে আমাদের নিজের আনন্দ হবে সেটা আসো ভক্তি নাই তো তো আজকে শুধু আজকে প্রতিদিন হাড়ি কথা বলতে হবে তো হাড়ি কথা অনেক স্তর আছে যেমন রাধা কৃষ্ণ প্রেম ভাব গোপী লীলা ইন্দ্রিয় সংযম করা যে এই জড়ো জগৎ দুঃখমায় আছে তো কি কথা আজকে যে বলব না রাধা কৃষ্ণ নিখুঞ্জ প্রেম সম্বন্ধে রাধা আপনার সকলে রাধা কৃষ্ণ প্রেম কথা শুনতে চান তো আপনাদের মধ্যে খেতে লোকজন আপনার আপনাদের ইন্দ্রিয়েন আপনারা কি করছেন যে আপনাদের নিখুঞ্জ লীলা কথা শোনা আমরা যদি সায়েন্স এর সম্বন্ধে কথা বলি Amraki, shuru teke E equals MC squared, aishabh kata balbo. Choto chale meyarat, jokan shava prathameh skule jai. Thutadeh aishabh physics, biology, aishabh shikha dhava hai na. Prathameh anka, two plus two equals four. Uh, two plus two. Ha haan. মা আমি শিখেছি আজ স্কুলে টু প্লাস টু ইকু ফর খুব ভালো সারা বিশ্ব প্রচার কৃষ্ণ ভক্তি প্রচার বিশেষ করে এই বিষয়ে ছিল যে দেহ এবং দেহি মনে শরীরে মালিক মনে আত্ম ভিন্ন আছে তো শিলপ্রভাত হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত অবশ্য কারণ কালিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীন কৃষ্ণ শক্তি বিনা নহে থান সবাই আপনাদের মোবাইল বন্ধ করো প্রার্থনা আছে নিবেদন আছে সকালের কাছে মোবাইল আছে না কমপক্ষে বন্ধ করে যেন কৃষ্ণ শক্তি বিনা নাহে থার প্রবতন শ্রী চৈচন্দ্রমা হ্রভু এই জড় জগতে আসলেন কি জন্য যদি গড় না হইত তবে কি হইত কেমনে ধরিত রাধার মহিমা প্রেম রসীম জগতে জান বৃন্দ বিপিনী প্রবেশরী পরজ যুবতীয় ভাবের ভকথি শখি হইতকা তো সেইতান মহাপ্রভু ছাড়া। আর কোন ব্যক্তি শক্তি নাই রাধা ভাব কৃষ্ণ প্রেম প্রচার কর শুধু চৈতন্য মহাপ্রভু করতে পারছেন কৃষ্ণ এবং রাধার দুই পরমেশ্বর এবং পরমেশ্বরী জনের সম্মিলিত রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য তো চৈতন্য মহাপ্রভুর প্রচার আছে যে আরাধ্য ভগব ব্রজেশাম বৃন্দ রম্যাখ ছদুফসন ব্রজবধূবর্গে পিথা শ্রীমদ্ভাগ প্রম প্রেম মহান শ্রীচৈতন্য মহাপ্রভুম থ্রীচৈতন মহাপ্রভু প্রচার হেজে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 তিন ধামে কৃষ্ণের লীলা মহাপ্রভু প্রচার হচ্ছে এবং শ্রীকৃষ্ণের লীলা যা ব্রজ ব্রজ ভূমিতেই সেই তো লীলা সেই ব্রজ ভূমিতেই লীলা অতি মধুর হয় কৃষ্ণের স্বভাব মধুর আছে কিন্তু মাধুর্য ব্রজ আছে। তো বৃন্দাবন এবং কৃষ্ণ অভিন্ন আছে উভয় উপাস আছে এবং ব্রজ ধামের মধ্যে চৈতন্য মহাপ্রভু প্রচা আছে ব্রজ গোপী দে ভাগবত এবং জীবনে সাবৎ খৃষ্ট লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি এই হচ্ছে চৈচন্য মহাপ্রভুর প্রচার এবং মহাপ্রভু বলেন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 শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং তো যে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন প্রেম ধর্ম সারা পৃথিবীতে প্রচারিত হবে সেটা মহাপ্রভুর ইচ্ছা ছিল এবং শিলপ্রভুপাদ এই আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনা অমৃত সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভুপাত তিনি মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী পূর্ণ করেন সেই জন্য আমরা এইখানে সেই ফলে আমরা এখানে আজকে উপস্থিত আছে হরিকথা কীর্তন এবং শ্রবণ করার জন্য যদি শিলপ্রভুপাদ মহাপ্রভু বাণী ঈশ্বর পৃথিবীতে প্রচার করতেন না তো আজকাল ভারতেও এত উৎসাহ হত না কৃষ্ণ ভক্তির জন্য তো কালি কালে কালিকালে যুগ ধর্ম হরি সংকীর কৃষ্ণ শক্তি বেনা নহে থ শুধুমাত্র কৃষ্ণ শক্তি সঞ্চারিত ব্যক্তিদের অধিকার আছে কৃষ্ণ ভক্তি প্রচার করে কৃষ্ণ নাম প্রচার করে তো অবশ্যই শিলপ্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর বিশেষ শক্তি সঞ্চারিত প্রতিনিধি ছিলেন মহাপ্রভুর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 তো এক মঙ্গলে ভবিষ্যৎ বাণী আছে যে মহাপ্রভু এই সেনাপতি ভক্ত এই ধরা ধামে উপস্থিত হবে মহাপ্রভুর প্রচার করার জন্য তো সেই সেনাপতি ভক্ত হচ্ছেন শিল প্রভুপাত এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ প্রভুপাদের ছাড়া আর কোন ব্যক্তি মহাপ্রভুর প্রচার বিপুলভাবে প্রচার করেন নাই তো সবাই নিজে গুরু প্রশংসা করে তো সেটা সঠিক কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে বিচার করি তাহলে স্পষ্ট হবে যে মহাপ্রভুর ভাবে সময় থেকে শিলপ্রভুপাদের মত অত মহান প্রচারক এই পৃথিবীতে হল না তো শিলপ্রভুপাত কৃষ্ণ ভক্তি প্রচার করেন তিনি বিশেষ করে ভগবত গীতা কথা দ্বারা কৃষ্ণ প্রচার করেন তো মহাপ্রভুর উদ্দেশ্য কি আছে হচ্ছে মহাপ্রভুর প্রচারের চরম স্তর কিন্তু শিলপ্রভুপাত দেশকাল এবং পাত্র অনুসারে দেখলেন যে এই কবি যুগে সার পৃথিবীতে লোকেরা কৃষ্ণ ভক্তি থেকে অনেক দূর আছে অনেক দূর তো মহাপ্রভুর প্রেম কথা এতো উচ্চ আছে যে এই গরিয়া বৈষ্ণব কবিরা মহাপ্রভুর প্রেম কথা এইভাবে বর্ণনা করেন ব্রহ্মার দুর্লভ প্রেম যে ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা তো মহান পুণ্যবান ব্যক্তি আছে পাপী লোকদের কোনো অধিকা নাই ব্রহ্মপদ প্রাপ্ত কর শুধুমাত্র সম্পূর্ণ পবিত্র লোকদের অধিকা থাকে ব্রহ্মপদ প্রাপ্ত কর খুবই সেই ব্রাহ্মা পদ পদ প্রাপ্তি খুবই দুর্লভ আছে কারণ এই ব্রহ্মাণ্ডের মধ্যে শুধুমাত্র এইটা ব্রহ্মা আছে ব্রহ্মাণ্ড ভরে অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনতেই করে এই ভ্রমণ তো অনন্ত জীবের মধ্যে অনন্ত মানে প্রায় আর সংখ্যা আছে ভালোবান জানে কত জীব আছে এক জগতের মধ্যে আমরা গণনা ক্ষতার ভগবান জান আমরা জানে না কত জীব আছে তো অসংখ্য জীবদের মধ্যেই শুধুমাত্র একটা সব চাইতেই শুদ্ধ না পূর্ণবান পূর্ণবান সেই ব্রহ্ম পদ প্রাপ্ত করতে পারে কিন্তু খুবই দুর্লভ আছে তো ব্রহ্মপদ দুর্লভ আছে কিন্তু ব্রহ্মা এই তো পুণ্যশালী হচ্ছেন তবু মহা প্রভু প্রেম প্রচার মহাপ্রভু প্রেম কথা ব্রহ্মজন্য প্রাথ আছে কারণ সাধারণ না অসাধারণ পুণ্য দ্বার ভৌতিক পুণ্য ধারা কৃষ্ণ প্রেম উপলব্ধ হয় না তো শিল প্রভুপা দে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 তো আমেরিকা যাওয়ার আগে তিনি খুব ভারতে ভক্তি প্রচার করেন পুণ্যশালী হলেও তো সকলে ভৌতিক উন্নয়নের জন্য মোহিত হয়েছিল তো সেই রকম প্রচার এখনো সেই রকম প্রচার হচ্ছে যে ভারতে বাস্তব কলান হবে সকল কলান হবে ভৌতিক উন্নয়ন এবং বিকাশ দ্বারা তো এইরকম পরিস্থিতিতে কৃষ্ণ ভক্তি প্রচার করা কঠিন কারণ কৃষ্ণ ভক্তির আছে আধ্যাত্মিক জ্ঞান এবং বৈরাগ্য ভৌতিক জ্ঞান এবং ভৌতিক আসক্তি তুশীলপ্রপাত দেখলেন যে এই ভারতে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 কিন্তু না না সুন্দরীম কবিতাম বা জগদীশী জন্মনিশ্বর সেই রকম প্রার্থনা করার জন্য বহুত ভাবে খুব কম লোক ছিল যে হে ভগবান জগদীশ এই জায়গা তোমার আছে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 একটা কারণ বিদেশে প্রচার করুবকালে তার গুরুপাদমা শিলভক্তি শ্রী ধনস্বর ঠাকুর থেকে আদেশ পাইয়াছেন বিদেশে প্রচার কর আর একটা কারণ ছিল যে শিলপ শিলপ্রপাত ছাইলেন মহাপ্রভু ভবিষ্যৎ বাণী পূর্ণ করা আরেকটা কারণ ছিল যেই তাদের অভিজ্ঞতা ছিল যে করলেও খুব কম লোক ভারতে প্রায় নাই যে প্রস্তুত ছিল মহাপ্রভুর প্রেম বাণী গ্রহণ কর মহাপ্রভুর প্রেম বাণী কথা শোনার জন্য লোক আছে যে মনে আমি প্রথমে জিজ্ঞেস করেছি আপনারা কি প্রেম কথা শুনতে চান না ইন্দ্রিয় সংযমের কথা শুনতে চান তো আপনারা সকলেই উৎসাহী ছিলেন প্রেম কথা শোনার জন্য কিন্তু প্রেম অনেক দূর থাকবে আমরা যদি প্রথমে ইন্দ্রিয় সংযম না করে সেই জন্য শিলপ্রভাত বিদেশে গিয়ে ভগবত গীতা কথা অনুসারেই প্রচার কর তিনি সবাইকে বলেন না যে গৌপী ভাব অনুভব করো তিনি সকলকেই বলেন যে এই কৃষ্ণ হচ্ছেন রাধা মাধব খুঞ্জবিহারী গোপী জন্দ গিরিবর ধারী যশোধনন্দন ব্রজজন রঞ্জনা যামন বন প্রব সেই তো বলেন কিন্তু কিভাবে খুঞ্জ বিহারে শিব প্রাপ্ত করা যায় তো সেই প্রচেষ্টায় শুরুতেই শুরু করতে হবে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 আরম্ভে আমাদের আরম্ভ করতে হবে তো ভগবদ গীতা হচ্ছে যেহেতু জ্ঞান সেই জন্য আমাদের ভগবদ গীতা জ্ঞানকে অবহেলা করা উচিত নয় কারণ ওই আধ্যাত্মিক জ্ঞান সব রকম ভৌতিক জ্ঞানের অনেক উর্ধ আছে অনেক বড় জ্ঞান আছে ভগবদ গীতা কি আছে দেহীন যথা দেয় হে কৌমারং যান শ্রীকৃষ্ণ সর্বপ্রথমে আজমকে বলেন যে এই যে কোনো ভৌতিক শরীর পরিবর্তনশীল হয় তো শিশু থেকে এক ব্যক্তি মানুষ হয়ে যায় সেই মানুষ বৃদ্ধ হয়ে যায় এবং বৃদ্ধাবস্থে আরেকটা পরিবর্তন হচ্ছে সেটা মৃত্যু বলে কিন্তু মৃত্যু সেটা কি সেটা শুধু দেহা পরিবর্তন করে সেটাও একটা পরিবর্তন আত্মায শরীরে মধ্যে বিরাজমান আছেন সেইকান্ত নিরার্থ শরীর ছেড়ে অন শরীরে প্রবেশ করে তারপর আবার যুব যুবকাল বৃদ্ধা বৃদ্ধাবষ্ট মৃত্যু তো শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে ধীরস্থার্থনা মহী এইসব পরিবর্তন দেখে ধীর ধীর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 তো আপনারা যদি এই জ্ঞান ভগবত পারে। তাহলে আপনি বলতে পারি আমার সাহস আছে এই কথা বলে যে আমি আইনস্টাইন থেকে বড় সায়েন্টিস্ট আছি কারণ শিলুপ্রভা যে কৃপায় আমার জ্ঞান আছে আইনস্টাইন তো জানেন নাই যে আত্মা এবং শরীরের একদম পার্থক্য আছে তো এই হচ্ছে এই প্রাথমিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান এবং এই কথা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই ইন্দ্রিয় সুখের করব না কারণ ভৌতিক ইন্দ্রিয়ার আছে কিন্তু আমরা শরীর আমরা আত্মা তো আমরা যদি ইন্দ্রিয় তর্পণের জন্য কোনো কিছু ছিষ্ট করি তাহলে স্পষ্ট আছে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 ভগবত গীতা কি আছে তার একবার জীবনের মধ্যেই শুনে না সেই শ্রীজন্য প্রপাদ আরম্ভে তার শিক্ষা প্রদান করে কিন্তু এই দেশে লকেরা কৃষ্ণ নাম জন্ম ভগবত গীতা নাম জন্ম তো গীতা মধ্যে কি শিক্ষা আছে তো জানে না গর্দ হিন্দু হায় ভগবীতা শ্লোক মালাম নে তো শরম সে গীতা মধ্যে কি আছে তো হিন্দু ধর্ম সেম দে হিন্দু এই শব্দ বেদ পুরাণ রামায়ণ মহাভারত এই বা ও এই শব্দ তো নাই কারণ এইটা আসলে একটা নাম মুসলমানের শব্দ শ্রীকৃষ্ণ বলে যে আমাদের এখনো ভৌতিক উপাধি নাই আমরা শরীর তো নাই তো তা থেকে আমরা বুঝতে পারি যাই আমরা আমরা হিন্দু নাই আমরা বেঙ্গালী নাই আমরা অবেঙ্গালি নাই ভারত মহানুমহারা নেই হে আমি কে আমার আসল পরিচয় কি জীবের সুরূপ হয় কৃষ্ণের নেত্য দাস আমরা সকলই কৃষ্ণে দাস তো এইসব শিক্ষা ভাগ গীতে থেকে আমাদের বুঝতে হবে তো শিলপ্রভাত সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করে এবং যারা তার কাছে আসলেন শিষ্য হতে তো সেই সকল লোকে শিলপ্রভাত বিশেষ করে ইন্দ্রিয় সংজমে কথা বলে ভক্তি কারণ ভক্তিরাভাকুরের ভাষায় কাম ক্রোধ লোভ মোহামদাদি আবিষ্ট এইসব না চেড়ে কি সেই পাবে রাধা কৃষ্ণ তো রাধা কৃষ্ণ প্রেম লীলা সম্বন্ধে আমরা কথা বলতে পারি পারে কিন্তু যদি হৃদয়ে মধ্যে কাম ক্রোধ লোভ ইত্যাদি চলছে চলে সেই কথা তো শুধু কথা হবে উপলব্ধি হবে না তো আধ্যাত্মিক জীবনে প্রথম কার্য প্রথম বিছা হচ্ছে ইন্দ্রিয় সংযম খর তো সেই সব খরের জন্যে কঠোর খর খরকার নেই চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা যদি এই কৃষ্ণ ভক্তি সাধনা পালন করে তাহলে আপন থেকে ইন্দ্রিয় সকল দমিত হবে তো শিলপ্রপাদ আমাদের এই খুব সুন্দর এবং ব্যবহারিক প্রথা দিলেন যারা দীক্ষিত ভক্ত শিলপ্রপাদে আছে। তার কম্পকে প্রতিদিন হরিৃষ্ণ মহাম মন্ত্র জপ করে ষোলমালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম হরি রাম রাম রাম হরে হরি এবং চার নিয়ম পালন করেন চার নিয়ম হচ্ছে কোন রকম আমিষ আহ না খাওয়া আসলে কৃষ্ণের ভক্তরা তো শুধু কৃষ্ণ প্রসাদ সেই বন্ধ করে প্রসাদ ছাড়ে তার এবং তো অমলেট মাটন খাটলেট চিকেন টিকি ভালো লাগে না কৃষ্ণা শুদ্ধ শাখাহারে আছেন সেই জন্য আমরা ও কৃষ্ণের কিঙ্কর হয়ে আমরা শুধু কৃষ্ণের উচ্ছৃষ্ট প্রসাদ রূপে আমরা গ্রহণ করি আরেকটা নিয়ম আছে পান আমরা গুটকা সিগারেট ভাই বেঙ্গালির খায় হিন্দি বল সাধু তারা খায় আরো কি অবৈধ স্ত্রী সঙ্গ এবং স্ত্রী জন্য অবৈধ পুরুষের সঙ্গে মানে সকলে তো ব্রহ্মচারীর আসি হবে না কিন্তু এই স্ত্রী সম্বন্ধ ধর্ম অনুসারে মানে বিবাহ এবং কোন রকম জুয়া ভক্তরা করে না তারা সবসময় কৃষ্ণের সেই ভাই যুক্ত থাকেন এবং এই এই সব নিয়ম পালন করে থাকে এবং কৃষ্ণ নাম জপ করে থেকে তারা কোন রকম ইন্দ্রিয় আকৃষ্ট হয় না তো এই হচ্ছে আরম্ভ এবং আশা করি সেইদিন আসবে যে আমরা সকলে অধিকা পাবো গোপন খুঞ্জলীলা কথা কীর্তন এবং শ্রবণ করার জন্য চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র সাড়ে তিনজনের সাথে এই সব কথা আলোচন করেন সাড়ে তিনজন সাড়ে জন যে তু কি তো তিনজন ছিলেন রামানন্দ রায় স্বরূপ দামদা এবং সিকি মাহিতি এবং আদা জন ছিল মা দেবী দেবী সিকিমা হিতে বৃদ্ধ তো আদা বলছে কেন মনে হয় কারণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী ছিলেন তো সেই জন্য তিনি সঙ্গ হতে পারেন না মহিলাদের সাথে তো সেই জন্য সেই রকম বলে চৈতন্যের চরিত এলাকা আছে কিন্তু ব্যাপার আছে যে চৈচন্য মহাপ অনেক অনেক শুদ্ধ ভক্ত ফার্সদ ছিলেন কম ভক্তদের সাথে আলোচনা করে এই ব্যাপক খুব উষ্ণ আছে সেই জন্য আমরা শিলপ্রভাদের আদাস অনুসারে এইরকম হারি কথা বলে সাধনা পালন করে সব নিয়ম পালন করে এবং চেষ্টা করে কৃষ্ণ সেই বক তো আস্তে আস্তে গুরু এবং কৃষ্ণের কৃপায় আমরা অধিকা প্রাপ্ত হব মহাপ্রভুর পূর্ণ কৃপা লাভ করার জন্য তো মহাপ্রভুর পূর্ণ কৃপা কিভাবে পাওয়া যায় মহাপ্রভু বলেন পৃথিবীতে আছে যত নাগরাদিগ্রাম সথ্য প্রচার হইবে মর নাম যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া থার এই দেশ মহাপ্রভুর সেবা হয় বিশেষ করে এই যুগে বিশেষ করে শিলপ্রভুপা দেয় ভক্তি প্রচার করা পরে মহাপ্রভুর সেইভাবে শেষ করে হয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম প্রচারে তো আপনারা যদি চেষ্টা করুন এই প্রচেষ্টায় সাহায্য কর তাহলে আপনারা মহাপ্রভুর কৃপা পাবেন গড়নিতায় কৃপা পাবে তো নিতায়ে করুণা হবে ব্রজাই রাধা কৃষ্ণ পাবে তো নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা কি করে লাভ করতে পারি তো মহাপ্রভু শ্রীকৃষ্ণ সেখান নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন কৃষ্ণ ভক্তি প্রচার কর বিশেষ করে বেঙ্গালীদের মধ্যে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 বিশেষ করে বেঙ্গালীদের মধ্যে সেটা নিত্যানন্দ প্রভুর আদেশ ছিল চৈতন্য মহাপ্রভুর থেকে তো আপনার সকালে খ্রিস্ট ভক্তি প্রচার করতে পারেন এই ভগবত দর্শন গ্রাহক আপনারা বানাতে পারেন আপনারা এই ভক্তি বৃক্ষ ভক্তি বৃক্ষ আয়োজনে লোকদের আমন্ত্রণ করতে পারেন আপনারা আপনাদের নিজে নিজে এলাকায় সকল উপস্থিত সেখানে উপস্থিত ভক্তরা হরিনাম কীর্তন করতে পারেন তো এইভাবেই কৃষ্ণ ভক্তি প্রচার করা হয় নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করা যায় গণিতাই খুব প্রসন্ন হবেন এবং এইভাবেই তাদের কৃপা পেয়ে আস্তে আস্তে আমরা মহাপ্রভু পূর্ণ কৃপা পেয়ে আমরা সকল ভৌতিক আকাঙ্ক্ষা থেকে মুক্ত হবে এবং আমরা অধিকার প্রায় বড় যুবতী ভাবের ভক্তি এই খুবই সুখ উদ্ধ প্রেময় কথা বোঝার জন্য কিন্তু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 সেই অতি উচ্চ কে আমরা প্রণাম করে আমরা গায়ে রাধা মাধব খুঞ্জ বিহারী আমরা খুঞ্জ বিহারী কৃষ্ণকে দণ্ডবাদ প্রণাম করে কিন্তু আমরা অনধিকারী হয়ে শ্রেষ্ঠ করে না সেই খুঞ্জেই প্রবেশ করো বল পূর্বক আমরা ব্রজ নিকুঞ্জে প্রবেশ করতে পারে না আমাদের বল নাই সেখানে প্রবেশ করার জন্য তো মহাপ্রভুর উপদেশ আছে চুনাদপি শুনিছে না তো অতি নম্রতা হচ্ছে ভক্তি তো নম্রতা ভাবে আমরা যদি খ্রিস্ট শৈব করে তাহলে এইদিন আসবে যার মধ্যে আমরা আমাদের শখ কিছু হবে এর মধ্যে ঈসন্দ দেহ নাই কৃষ্ণ প্রাপ্তি হয় শ্রী গুরু চরণের রথ এই সেই উত্থমাগত যেই প্রসাদে পুরি সর্ব আমাদের সকল আধ্যাত্মিক ইচ্ছা পূর্ণ হবে গুরু এবং কৃষ্ণের কৃপা থেকে নিজে বল থেকে আমরা কিছুই করতে পারি না হরে কৃষ্ণ এখনো প্রশ্ন যদি তো জিজ্ঞেস করুন সকালে আনন্দ পাইয়াছে আশা করে কৃষ্ণা খুশি হবেন এইসব কথা বলা এবং শূন্য থেকে নেই জ্বর চাই না মাইকটা দাও আজকে খাওয়া যাচ্ছে আছে খাওয়া যাচ্ছ হবে পরশু দিন হবে। এভাবে সারা সারা জীবন এভাবে চলে যায় কঠিন আছে কারণ বেশি রুচি নাই ভক্ত যারা গঙ্গার নিকটে থাকে সেই রকম লোক তো কখনোই গঙ্গা স্নান করে না তো কি করে তো সেই রকম লোকদের মধ্যে প্রচার করা সবাইকে প্রতিদিন একটু একটু প্রসাদ দেন এবং যেমন আপনার হাতে ভগবগীতা যথাযথ আছে তো আপনার অফিসে সেইবেলার উপরেই রাখুন এবং খুব ভালো সম্ভাবনা আছে যে কিছু তো সেটা দেখতে অনুরোধ করবেন যার হবে না কারণ সকলে অহংকার আছে আমার দরকার নেই আমার জন্য ভক্তি করা কোনো দরকার নেই আমি অত নিচের জন্য আমি বড় লোক শিক্ষিত আছে আমি সব কিছু জানি তো ভগবদ গীতা রাখুন প্রতিদিন সবাইকে এক একটু প্রসাদ দেন সেটা আমার প্রশ্ন আর কোনো প্রশ্ন নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে